আলহামদুলিল্লাহাম আল সৈজ মোহাম্মদ ও আল্লাহ ওয়া সাহাবি ওসাল্লাম কাসিরা মুশ্রিকরা ইব্রাহিম আল্লাহ সালামের সাথে তর্কে হেরে গেল ইব্রাহিম সালামের অকাট্য যুক্তি সামনে তারা পরাজয় বরণ করতে বাধ্য হলো। কিন্তু যখনই কুফবাররা মুসলিমদের সাথে যুক্তিতে পরাজিত হয় তারা সেটাকে কখনো স্বীকার করতে চায় না বরং যুক্তিতে না পেরে তারা শক্তিতে বিজয়ী হতে চায় গায়ের জোরে জোর করে তারা জিততে চায় আর কোনো আদর্শগত যুদ্ধ নয় এবার সত্যিকারের যুদ্ধ শক্তি প্রয়োগ করা একই কৌশল দেখি রসুলের সময়কার কাজ করত। শুরুর দিকে তারা আল্লাহ রসুলের সাথে বিভিন্ন বিষয় নিয়ে মৌখিক তর্কি লিপ্ত হত ইসলামের বিভিন্ন বিষয়কে সন্দেহযুক্ত করার চেষ্টা করত কিন্তু আমরা দেখতে পাই প্রত্যেকটি ক্ষেত্রে তারা শোচনীয় ভাবে নিশ্চিতভাবে পরাজয় বরণ করত কারণ আল্লাহ সুভামতআ দলিল দিচ্ছেন আল্লাহর হুজ্জা আল্লাহ সুহাম দেওয়া দলিল কুরআনের যুক্তি এর সামনে টিকে থাকতে কেউ সক্ষম নয় ইব্রাহিম আলামের সময়কার কাফেররা যখন তার সাথে যুক্তিতে পরাজিত হল তখন তারা বলল কালু হারিক দাও জ্বালিয়ে দাও তারা বলতে লাগলো আমরা এই লোককে যুক্তি দিয়ে হারাতে পারছি না একে মানসিকভাবে দুর্বল করতে সক্ষম নয় সুতরাং তাকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছায় করে দাও আল্লাহ মোহামত বলছেন তারা বলল একে পুড়িয়ে দাও এবং তোমাদের উপাস্যদেরকে সাহায্য করো যদি তোমরা কিছু করতে চাও লোকেরা বললো একে আগুনে পুড়িয়ে দাও যদি তোমরা কিছু করতেই চাও তাহলে তোমাদের মূর্তিগুলোর পক্ষ থেকে প্রতিশোধ গ্রহণ করো সুতরাং তাদের এই বক্তব্য এটা ছিল তাদের পরাজয়ের স্বীকারোক্তি যখন গাফেরা বলল তাকে পুরিয়ে ফেল এর মাধ্যমে তাদের আদর্শগত পরাজয় স্পষ্ট হয়ে গেল তারা স্বীকার করে নিল ইব্রাহিম আলাহ সালামের সাথে বাদানুবাদে তর্কযুদ্ধে তারা পরাজিত হয়েছে এবং তারা হার মানল এসেছে তারা দিনের পর দিন একটি বিশাল গর্ত করে তাতে বড় বড় কাঠের গুড়িয়ে এনে একত্রিত করল জমা করল এবং সেখানে আগুন ধরিয়ে দিল য়াবহ আকার ধারণ করল আগুনের শিখা এতটাই উচুতে উঠে গিয়েছিল এমন কি যদি সেই আগুনের কুণ্ডলীর উপর দিয়ে কোন পাখি বলে যাওয়ার চেষ্টা করত সেই পাখি আগুনে নিক্ষিপ্ত হতুনের ছিল এতটাই ব্যাপক এমনকি সেই আগুনের কুণ্ডলীর কাছে যাওয়া সম্ভব ছিল না ফলে ইব্রাহিম সালাম কে সেই আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করার জন্য তারা একটি বড়সড় গুলতির সাহায্য নিল যার নাম হচ্ছে মানজানিক মানজানিক অর্থাৎ বড়সড় গুলতি বা চর্কির সাহায্যে ইব্রাহিম আলাহামকে তারা সেই ভয়াবহ আগুনে নিক্ষিপ্ত করল ইব্রাহিম আলাহাম সেই ভয়ঙ্কর আগুনের কুণ্ডুলির মধ্যে গিয়ে পড়লেন আগুনের বৈশিষ্ট্য কি আমরা জানি আগুন সবকিছুকে জ্বালিয়ে দেয় ছাই করে দেয় কিন্তু আগুনের এই বৈশিষ্ট্য এটা কে দিয়েছেন আগুনকে কে সৃষ্টি করেছেন ঠিক করে দিয়েছেন আগুন সবকিছুকে ছাড় করে আগুনের এই উত্তাপ তার প্রত্যেকটি সৃষ্টিকে একটি নির্দিষ্ট নিয়মের অধীন করে সৃষ্টি করেছেন সেই সৃষ্টিগুলোর জন্য সেই নিয়ম মানা বাধ্যতামূলক কিন্তু যিনি আল্লাহ সুহাম এই নিয়মগুলোকে সৃষ্টি করেছেন তিনি সেই নিয়ম মানার মুখাপেক্ষী নন সুতরাং যে আল্লাহ আগুনকে উত্তপ্ত করে সৃষ্টি করেছেন তিনি পারেন একই আগুনকে শীতল করে এয়ার কন্ডিশনের মত ঠান্ডা এবং আরামদায়ক বানিয়ে ফেলতে ইব্রাহিম যে আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন সেটা ছিল অত্যন্ত উত্তপ্ত আল্লাহ তারই সৃষ্টি সেই আগুনকে হুকুম দিলেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল এবং প্রশান্তিদায়ক হয়ে যাও ইব্রাহিম আল্লাহ সাল্লাম পরবর্তীতে বলেছেন আমার জীবনের সবচেয়ে আরামদায়ক মুহূর্তটি ছিল সেই আগুনে বসে থাকার মুহূর্তটি সেটাই ছিল তার জীবনের সবচেয়ে প্রশান্তিদায়ক সময় যখন আল্লাহ সুহামতাল্লাহ আগুনকে হুকুম করেছিলেন কুন ই বার্দ ওয়া সালাম আল্লাহ ইব্রাহিম হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা এবং নিরাপদ হয়ে যাও আল্লাহ তার প্রিয় বান্ধাদের জন্য যে কোনো কিছুকে পরিবর্তন করে দিতে পারেন আল্লাহ ইউসেফ নুন সূর্যকে আকাশে ইসা আলা এভাবে আমরা দেখতে পাই চন্দ্রকে দীখণ্ডিত করেছেন আল্লাহ মোহাম্মদামের জন্য এবং আল্লাহ সুমত আগুনকে ইব্রাহিম আল্লাহিস্লামের জন্য শীতল এবং প্রশান্তি তার বানিয়ে দিয়েছেন আল্লাহ তার প্রিয় মুমিন বান্ধবদের জন্য যা ইচ্ছা সেটা করতে উপর বিশ্বাস করতে হবে করতে হবে ভরসা করতে হবে আমাদেরকে ভরসা করতে হবে যে আলোসুমত আমাদেরকে বিজয় প্রদান করবেন যদি আমরা আল্লাহ আল্লাহ যদি আমাদের সাথে থাকেন বিজয়ের জন্য আমাদের অতিরিক্ত আর কোন কিছু দরকার নেই দিকে যদি আমাদের সবকিছু থাকে দুনিয়ার সমস্ত শক্তিও যদি আমাদের সাথে থাকে কিন্তু আল্লাহ মহামতাল আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যান আমরা কখনোই বিজয় অর্জন করতে পারব না নিরাপত্তা লাভ করতে পারব না আমাদের একমাত্র প্রয়োজন আল্লাহ সুবাহ ইব্রাহিম আলাহ সাল্লাম যখন সেই আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন ভয়ঙ্কর সেই আগুনের কুণ্ডলিতে নিক্ষিপ্ত হয়ে ইব্রাহিম আলাহাম কি দোয়া করেছিলেন ইব্রাহিম আলাহ সাল্লাম দোয়া করেছিলেন হাসবুন আল্লাহ ওয়ানিম আল ওয়াকিল অর্থাৎ আমার জন্য আল্লাহই যথেষ্ট তিনি উত্তম কার্য সম্পাদনকারী ইব্রাহিম আলাম বলছেন আমার আর কারো সাহায্যের দরকার নেই একমাত্র আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনি কত উত্তম কার্য সম্পাদনকারী তিনি সমস্ত বিষয়ের শ্রেষ্ঠ কার্যনির্বাহক আল্লাহ কার্য নির্বাহক এসেছে ইবেন আব্বাস সৈয়দহমা তিনি বর্ণনা করেছেন হাসবুন আল্লাহ ওয়ানি ইম আল ওয়াকিল কথাটি বলেছিলেন ইব্রাহিম আলহ ইসলাম যখন তিনি আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন তিনি বলেছেন আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং কার্যনির্বাহী তিনি শ্রেষ্ঠ মোহাম্মদ সাল্লা সালাম ওই একই কথা বলেছিলেন যখন তাকে মৃত্যুর ভয় দেখানো হয়েছিল এই বলে যে শত্রুরা তোমাদেরকে ঘিরে ফেলেছে তোমাদের বিরুদ্ধে লোক জমায়াত হয়েছে কাজেই তাদেরকে ভয় যথেষ্ট এবং কার্য নির্বাহী তিনি শ্রেষ্ঠ যখন রাসুল্লা সাল্লামকে হুমকি দেওয়া হয়েছিল তাকে বলা হচ্ছিল শত্রুরা যুদ্ধের জন্য একত্রিত হয়েছে জমায়ত হয়েছে সুতরাং তাদেরকে ভয় করুন আল্লাহ কি বললেন আল্লাহ বললেন এটা তাদের ইমানকে আরো বাড়িয়ে দিল বৃদ্ধি করে দিল আল্লাহ ইব্রাহিমের সেই মুসরিদ জাতি যারা চেয়েছিল ইব্রাহিম আলাহালামকে ক্ষতিগ্রস্ত করতে তাদের সম্পর্কে বলেছেন আর তারা চেয়েছিল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে কিন্তু আমরা তাদেরকে বেশি ক্ষতিগ্রস্ত করে দিয়েছিলাম আমরা আমাদের আলোচনায় শুরুতে বলেছি ইব্রাহিম আলাহ সাল্লাম তার সমাজে খুব পরিচিত কেউ ছিলেন না একজন সাধারণ যুবক তিনি প্রথম বিখ্যাত হলেন সেই মূর্তি ভাঙার ঘটনার মাধ্যমে তার জাতির তিনি পরিচিত হলেন সবাই দেখতে চাইল যে কে এই কাজ করেছে মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছে সেই যুবকটা কে দ্বিতীয় ঘটনা যখন ইব্রাহিম আলাহামকে আগুনে নিক্ষোভ করা হল সেই আগুন থেকে যখন ইব্রাহিম আলাহ সাল্লাম অলৌকিকভাবে বের হয়ে আসলেন এমনকি তার গায়ের একটা পশমও পড়ল না এই ঘটনাটি ইব্রাহিম আলহামের খ্যাতিকে চারদিকে ছড়িয়ে দিল ইব্রাহিম আলাহ সাল্লাম যে অঞ্চলে বসবাস করতেন আমরা বলেছি সে অঞ্চলটি ছিল ব্যবিলন এবং ব্যাবিলনের সেই সময়কার পরাক্রমশালী সম্রাট স্বৈরশাসক অত্যাচারী শাসক ছিল নমরুদ ইব্রাহিম আলাহামের এই অলৌকিকভাবে বেঁচে যাওয়ার ঘটনাটি নমরুদের কানে গিয়ে পৌঁছল সে আগ্রহী হল ইব্রাহিম আলাহসাল্লামকে দেখবে লোকেরা ইব্রাহিম ধরে নিয়ে আসলো। নমরুদ ইব্রাহিম আলাহামের সাথে বিতর্ক শুরু করে দিল ইব্রাহিম আলাহ স্লামের রব আল্লাহ সম্পর্কে সেই তর্ক শুরু করে দিল ইব্রাহিম আল্লাম নমরুদকে বললেন তিনি হচ্ছেন আমার রব তিনি আল্লাহ যিনি জীবন দান করেন এবং আবার জীবনকে নিয়ে নেন তুমি কি এই কাজ করতে পারবে নিজেকে রব দাবি এবং সে বলল হ্যাঁ এই কাজ তো আমিও পারব ইমরুদ দুইজন লোককে জেলখানা থেকে বন্দিখানা থেকে নিয়ে আসতে হুকুম করল দুজন লোককে জেলখানা থেকে ধরে নিয়ে আসা হল তাদের একজনকে নমরুদ মৃত্যুদণ্ডের আদেশ দিল আর অপরজনকে ছেড়ে দিল তারপর সে বলল দেখো আমি একজনকে জীবন দিলাম আর অপরজনের জীবন ছিনিয়ে নিলাম ইব্রাহিম আলাহাম এই ঘটনা দেখার পর বুঝতে বললেন তার বিতর্কের প্রতিপক্ষ হতে পারে সে দুনিয়ার একজন ক্ষমতাশালী বাদশা কিন্তু বুদ্ধির দিক থেকে সে অত্যন্ত নিম্ন প্রকৃতির ইব্রাহিম আল্লাম জীবন দেওয়া এবং মৃত্যু দেওয়া এই অর্থে কখনোই এই ধরনের সংকীর্ণ এবং হাস্যকর অর্থে জীবন দেওয়া বা মৃত্যু দেওয়াকে বুঝাননি ইব্রাহিম আলহসাল্লাম জীবন দেওয়া বলতে বুঝিয়েছেন দুনিয়াতে বিদ্যমান প্রত্যেকটি প্রাণীর মধ্যে আল্লাহ মহামতারা যে জীবন দিয়েছেন এবং তাদেরকে মৃত্যু ঘটাচ্ছেন প্রতিদিন প্রতি মুহূর্তে নতুন নতুন অসংখ্য প্রাণী জীবন লাভ করছে এই অলৌকিক বিষয় এই ক্ষমতা এটা একমাত্র আল্লাহ সহ আল্লাহর জন্য সংরক্ষিত এবং ইব্রাহিম আল্লাহ সাল্লাম এই বিষয়টিকে বুঝিয়েছেন কিন্তু নোংরুত যখন একটি হাস্যকর বিষয়ের অবতারণা করে একটি ভ্রান্ত যুক্তি বা কুযুক্তি অবতারণা করল ইব্রাহিম আল্লাহাম সেই যুক্তিকে খন্ডন করার কোন প্রয়োজনীয়তা অনুভব করলেন না कारण जतर्क विपक्ष सबसम चाहिए अप्रासंगिक विषय अवतरणा फादे फिलते जी मूल विषय सर आसें मूल विषयपुक्त मनोज निमल जन देखलें नमरूद एक तुछ विषय क्जुक्ति अवतरणा करप्रासिक तर्क कर बा दिलान एवं भिन्न एक दिखा नमरूद के आक्रमण कर लें जार्षे मोटे प्रस्तुत छा जारवाब नमरूद জীবন মৃত্যুর বিষয়টি ইব্রাহিম ইব্রাহিমকে বললেন আল্লাহ আমার রব তিনি সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন এবং সেই সূর্য পশ্চিম দিকে অস্ত যায় কুরআনে এই বিষয়টি আল্লাহ সুহামতাল্লা বর্ণনা করেছেন এভাবে إذ قَالَ ابراهيم ربي الذي يحيي ويميت قال انا احيي واميت قال ابراهيم فان الله ياتي بالشمس من المشرق فاتي بها من المغرب فاتي بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين তুমি কি সেই লোকটিকে দেখনি যে তার পালন কর্তার ব্যাপারে বাদানুবাদ করেছিল ইব্রাহিমের সাথে এই কারণে যে আল্লাহ সেই ব্যক্তিকে রাজ্য দান করেছিলেন ইব্রাহিম যখন বললেন আমার রব আমার পালন কর্তা হলেন তিনি যিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান সেই লোকটি বলল আমিও জীবন দান করি এবং মৃত্যু ঘটিয়ে থাকি ইব্রাহিম বললেন নিশ্চয়ই আমার রব সূর্যকে উদিত করেন পূর্ব দিক থেকে এবার তুমি তাকে পশ্চিম দিক থেকে উদয় করে দেখাও তখন সে কাফের হতভম্ব হয়ে গেল আর আল্লাহ সীমালঙ্ঘনকারী সম্প্রদায়কে সরল পথ প্রদর্শন করেন না ইব্রাহিম আলাহামের এই অসাধারণ যুক্তির সামনে নমরুদ কিছুই বলতে পারল না একেবারে চুপ হয়ে গেল হতভম্ব হয়ে গেল জীবন মৃত্যুর সেই বিষয়টি নিয়ে কথা বললে ইব্রাহিম আলাহাম সেখানেও বিদয়ী হতে পারতেন নমরুতকে পরাজিত করতে পারতেন কিন্তু সেখানে সুযোগ ছিল বিষয়টিকে নিয়ে অনেক বেশি আলোচনা করার সময় নষ্ট করার কাজে ইব্রাহিম আলাহ্লাম এমন একটা বিষয় নিয়ে আক্রমণ করলেন যাতে সমস্ত বিতর্ক মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল ইব্রাহিম আলাহ সাল্লাম এমন একটা যুক্তি উপস্থাপন করলেন যার কোন জীবন এবং মৃত্যু নিয়ে তার ইলমান ইয়াকিন বা নিশ্চিত জ্ঞান ছিল এই বিষয় নিয়ে ইব্রাহিম আলসালামের কখনোই ইমানে কোন দুর্বলতা ছিল না তিনি নিশ্চিতভাবে জানতেন আল্লাহ একমাত্র জীবন দান করেন এবং তিনি সেটাকে ফিরিয়ে নেন কিন্তু ইব্রাহিম আলাহাম যে তার ইয়াকিনকে আরো উপরের স্তরে উন্নীত করতে কোন একটা বিষয়ে নিজের চোখে স্বক্ষে বাস্তবে সরাসরি দেখার মাধ্যমে আমরা বলি আইন অর্থাৎ কোনো কিছুকে না দেখেও জ্ঞানের মাধ্যমে সেই বিষয়ে দৃঢ়বিশ্বাস এটা ইব্রাহিম আলাহ ইসলামের ছিল কিন্তু তিনি চাইলেন আইন উলিয়াক অর্থাৎ সরাসরি দেখার মাধ্যমে আরো দৃঢ় বিশ্বাস অর্জন করতে আলোসু মহামতাল্লা ক্ষমতার উপর কখনোই সন্দেহ করেননি কারণ তিনি নমুলের সাথে যে বিতর্ক শুরু করেছিলেন জীবন মৃত্যুর যুক্তি ইব্রাহিম আসলাম তিনি প্রথম উপস্থাপন করেছিলেন এবং এটা দিয়েছিলেন নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে দুর্বল জ্ঞান বা দুর্বল ইমান নিয়ে তিনি কখনোই তর্ক করতে পারতেন না কোরানের একটি আয়াত রয়েছে যেটা অনেকে ভুলবশত তাদের মধ্যে একটা ধারণা সৃষ্টি হয় আলোসু মহামতাল জীবন মৃত্যু দেওয়ার ক্ষমতা এটা নিয়ে হয়তো ইব্রাহিম ইসলাম সন্ধিহান ছিলেন কিন্তু বিষয়টি আসলে সঠিক নয় ইব্রাহিম ইসলাম এ বিষয়ে কখনোই সন্দেহ করেননি আল্লাহ সুহামতাল্লাহ বলছেন আর স্মরণ করো ইব্রাহিম বললেন আমার রব আমাকে দেখাও কেমন করে তুমি মৃতকে জীবিত বললেন তুমি কি বিশ্বাস করো না ইব্রাহিম অবশ্যই বিশ্বাস করি কিন্তু এই দেখতে চাইছি যাতে অন্তরের প্রশান্তি লাভ করতে পারি আল্লাহ সুহামতাল্লাহ ইব্রাহিমকে চারটি পাখি ধরে নিয়ে আসতে বললেন এবং এরপর আল্লাহমতালার আদেশ অনুসারে ইব্রাহিম আলাহাল্লাম সেই পাখিগুলোকে জবাই করলেন এবং টুকরো টুকরো করে কেটে সেগুলোর গোষ্ঠগুলোকে গুড়ো করে একসাথে এমনভাবে মিশ্রিত করলেন যে একটার অংশ একটা থেকে আর আলাদা করা যাচ্ছিল না এরপর সেই গোস্তের মিশ্রণকে ইব্রাহিম আলস্লাম চার ভাগে ভাগ করলেন এবং চারটি পাহাড়ের চূড়ায় রেখে আসলেন ইব্রাহিম সালাম সেগুলোকে চারটি পাহাড়ের চূড়ায় রেখে এসে যখন অবতরণ করলেন তিনি সে বাকিগুলোকে ডাক দিলেন আহ্বান করলেন আল্লাহ ইচ্ছায় চারটি পাখি জীবন্ত হয়ে তার দিকে উড়ে চলে আসল আল্লাহ ঘটনাটি সম্পর্কে বলছেন قال فخذ اربعه من الطير فصره اليك ثم اجعل على كل جبل منهم جزاء ثم اجعل على كل جذر منهم جزاء ثم ادعهن ياتينك سعيا واعلم ان الله عزيز حكيم আর স্মরণ করো যখন ইব্রাহিম বলল হে আমার রব হে আমার পালন কর্তা আমাকে দেখাও কেমন করে তুমি মৃতকে দীবিত করো আল্লাহ বললেন তুমি কি বিশ্বাস কর না তিনি বললেন অবশ্যই বিশ্বাস করি কিন্তু এজন্যই দেখতে চাইছি যাতে অন্তরে প্রশান্তি লাভ করতে পারি আল্লাহ মোহামতো বললেন তাহলে চারটি পাখিকে ধরে নাও পরবর্তীতে সেগুলোকে নিজের পোষ মানিয়ে নাও এরপর সেগুলোর দেহের এক একটি অংশ বিভিন্ন পাহাড়ের উপর রেখে আস তারপর সেগুলোকে ডাক দাও তোমার নিকট তারা দৌড়ে চলে আসবে আর জেনে রেখো নিশ্চয়ই আল্লাহ পরাকিম ইব্রাহিম একেবারে তরুণ বয়স থেকে আল্লাহ ইসলামের দিকে আহ্বান করা শুরু করেছেন তিনি নিজের পিতা পূজা ত্যাগ করে তাহিদের উপর প্রতিষ্ঠিত হওয়ার জন্য আহ্বান করেছেন তার নিজের জাতিকে তিনি আহ্বান করেছেন কি এমন একটি বিশেষ পদ্ধতিতে তার জাতির সামনে মূর্তিগুলোর অসরতাকে তুলে ধরেছেন তারা নিজেরাও স্বীকার করে নিয়েছিল যে এই মূর্তিগুলো আসলে কোন উপকারী করতে সক্ষম নয় এরা কখনোই আমাদের রব হতে পারে না কিন্তু এর এরপরও এমনকি ইব্রাহিম আল্লাম আগুন থেকে অলৌকিকভাবে কিভাবে বের হয়ে আসলেন আল্লাহ তাকে রক্ষা করলেন এই অলৌকিক দৃশ্য দেখার পরও ইব্রাহিম আল্লাহ জাতির কেউই তার সেই আহ্বানের সাড়া দেয়নি শুধুমাত্র একজন ব্যতীত তিনি হচ্ছেন তার ভাতিজা বা ভাতুস্পুত্র লৌত আল্লাহ ইসলাম শুধুমাত্র তিনি ইব্রাহিম আসসালামের আহ্বানের সাড়া দিয়ে আল্লাহর পরিমাণ আনলেন আলাহ বলেন অতপর ইব্রাহিমের প্রতি বিশ্বাস স্থাপন করলেন বিশ্বাস্থহাসমের জাতির কেউই ইব্রাহিমের উপর ইমান আনল না এবং তাদের উপর ইব্রাহিম আলাহ সাল্লাম এবং লুত আলাহিস্লামের উপর তারা অত্যাচার নির্যাতন করতে শুরু করল ফলে তারা বাধ্য হলেন তাদের সেই এলাকা ছেড়ে চলে যেতে দেশ ত্যাগ করতে তারা বাধ্য হলেন হিজরত করলেন তাদের জন্মস্থান বেড়ে ওঠার স্থান এই ভূমি ছেড়ে আল্লাহর ইবাদত করার জন্য অন্য একটি জমিনে তাদেরকে চলে যেতে হয়েছিল তিনি বলেছিলেন আমি তো আমার রবের উদ্দেশ্যে হিজরত করছি দেশ ত্যাগ করছি নিঃসন্দেহে তিনি স্বয়ং মহাশক্তিশালী পরম জ্ঞানী ইব্রাহিম আলু সাল্লাম ব্যবিলন ছেড়ে কোথায় যাচ্ছিলেন আল্লাহ বলছেন আমি তাকে এবং লুতকে উদ্ধার করে সেই জমিনে সেই দেশে পৌঁছিয়ে দিলাম যেখানে আমি সারা বিশ্বের মানুষের জন্য কল্যাণ রেখেছি সেই ভূমি কোথায় সেই পবিত্র ভূমি হচ্ছে আশাম বা সিরিয়া বর্তমানে যেটা চারটি অংশে বিভক্ত করা হয়েছে কারণ আমরা জানি উনিশশো সালে খিলাফতকে ধ্বংস করে দেওয়ার পর ব্রিটেন এবং ফ্রান্স ইহুদি খ্রিস্টানরা এবং তাদের দালাল শাসকেরা মুসলিম ভূমিকে বিভিন্ন অংশে বিভক্ত করে নিয়েছে এক একটি রাষ্ট্রে বিভক্ত করে নিয়েছে এবং পারস্পরিক শত্রুতা সৃষ্টি করেছে যাতে মুসলিমরা আবার কখনো একত্রিত হতে না পারে যার ফলে আমরা দেখতে পাই আসাম এই অঞ্চলটিকে চারটি অংশে বিভক্ত করা হয়েছে চারটি আলাদা দেশ প্যালেস্তাইন সিরিয়া জর্ডান লেবাননে বিভক্ত করা হয়েছে তবে এর মধ্যে। একেবারে কেন্দ্রবিন্দু আশ্রামের কেন্দ্রবিন্দু এবং সবচেয়ে পবিত্র স্থানটি হচ্ছে জেরুজালিমধ্যে ইব্রাহিম আশ্রামের ভূমি অতিক্রম করে যাচ্ছিলেন হারান নামে একটি স্থান তিনি অতিক্রম করছিলেন হাররানের মানুষরা তারা মুসিদ ছিল তবে তারা মূর্তি পূজা করত না তারা আকাশের নক্ষত্রে পূজা করত তার পূজা করত এবং তাদের এই ধর্মে আসলে সুনির্দিষ্ট কোন নিয়ম নীতি ছিল না মূলত তারা বিভিন্ন কুসংস্কারে বিশ্বাস করত এবং ইচ্ছামত নিজেদের খেয়াল খুশি অনুসারে বিভিন্ন নক্ষত্রে পূজা করত হয়তো রাতের বেলা তারা আকাশের যে কোনো একটা নক্ষত্রকে নিজেদের রব হিসাবে বেছে নিল পছন্দ করল এবং সেটারই পূজা করা শুরু করল এটাই ছিল তাদের ইবাদত কেউ কেউ সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র শুক্র গ্রহ সেটার পূজা করত কেউ আবার অন্য একটি নক্ষত্রে পূজা করত সুতরাং এই ধর্ম আসলে কুসংস্কার এবং নিজেদের খেয়াল খুশি অনুসরণ ছাড়া আর কিছু ছিল না ইব্রাহিম আল্লাহাম এই জাতির কাছে তাওদকে উপস্থাপন করলেন এবং আমরা বলেছি ইব্রাহিমের তাহিদ উপস্থাপন করা এবং মানুষকে সেদিকে আহ্বান করার একটি অসাধারণ ইউনিক পদ্ধতি ছিল আমরা জানি কিভাবে ইব্রাহিম তিনি তার নিজের জাতির সামনে সেই মূর্তিগুলোর অসারতাকে তুলে ধরেছিলেন এবং তার পিতাকে আহ্বান করেছিলেন একই একইভাবে ইব্রাহিম আলাহসাল্লাম হাররানের লোকদেরকেও তাওহিদের দিকে আহ্বান করলেন নিজস্ব অসাধারণ একটি পদ্ধতিতে তিনি সেই জাতির লোকেদের সাথে যখন তারা রাতের বেলা নক্ষত্রে পূজা করতে বের হত তিনিও তাদের সাথে বের হয়ে পড়লেন সূর্যাস্তের পর প্রথম যে তারকাটিকে আমরা আকাশে দেখতে পাই সেটি হচ্ছে মূলত একটি গ্রহ ভেনাস বা শুক্র গ্রহ। দেখতে এটাকে তারকার মতো মনে হলেও আসলে এটা হচ্ছে একটা গ্রহ ইব্রাহিম আসলাম নক্ষত্রগুলোর সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র শুক্রগ্রহের দিকে তাকিয়ে বললেন এটাই তো আমার রব কুরআ বিষয়টি এসেছে যখন রাত্রি অন্ধকারে ঢেকে গেল সে একটি তারকা দেখতে পেল এবং বলল এটি আমার রব সবার সামনে সেই হার বাসিন্দাদের সামনে ইব্রাহিম বললেন এটাই হচ্ছে আমার রব কিছুক্ষণের মধ্যে শুক্র গ্রহ অস্ত গেল গ্রহটি অদৃশ্য হয়ে গেল ইব্রাহিম আলাহ সাল্লাম তখন বললেন যা অস্ত যায় আমি তো সেটাকে পছন্দ করি না তারা যেভাবে বিভিন্ন রকমের নক্ষত্রকে নিজেদের রব হিসে বেছে নিত ইব্রাহিম আল্লাম ঠিক একইভাবে শুক্র গ্রহকে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র সেটা তার রব হিসেবে বেছে নিয়েছিলেন কিন্তু যখন এই গ্রহটি অন্যান্য নক্ষত্রের মধ্যে হারিয়ে গেল বা অস্ত গেল ইব্রাহিম আসলাম বলেন যেটা অস্ত যায় সেটাকে আমি আমার রব হিসেবে পছন্দ করতে পারি না পরবর্তীতে তিনি দেখলেন চাঁদকে চাঁদ যে কোনো নক্ষত্রের থেকেও বেশি উজ্জ্বল এবং অনেক বেশি আলো দিচ্ছে ইব্রাহিম আলসালাম চাঁদকে তার রব হিসেবে বেছে নিলেন এবং বললেন এটাই আমার রব কুরআনে এসেছে অতঃপর যখন তিনি চন্দ্রকে উদিত হতে দেখলেন তখন বললেন এটাই আমার রব আমরা জানি চাদো এক সময় অস্ত যায় ডুবে যায় কিছুক্ষণের মধ্যে চাদো ডুবে গেল ইব্রাহিম ইসলাম তখন বললেন কিন্তু যখন তা অস্ত গেল তখন তিনি বললেন আমার রব যদি আমাকে সঠিক পথে দিশা না দেন তাহলে তো আমি অবশ্যই পথভ্রষ্ট সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যাব চন্দ্র যখন অস্ত গেল তখন ইব্রাহিম আলু সাল্লাম সূর্যকে দেখলেন উদিত হতে ইব্রাহিম আলু সাল্লাম বের হাররান হারগান্দা বাসিন্দাদের সাথে রাত্রবেলা সকালবেলা সূর্য উঠছে ইব্রাহিম আলু সাল্লাম সেই সূর্যকে অত্যন্ত উজ্জ্বল হয়ে উদিত হতে দেখলেন তখন বললেন ফল নৌর আশম সত কী হকবর ফল ফল কৌমি ইং নিব এটাই তো আমার রব এটা হচ্ছে সব থেকে বড় যখন সূর্য অস্ত গেল তখন তিনি বললেন হে আমার জাতির লোকেরা হে হারিয়ানের বাসিন্দারা তোমরা যেগুলোকে আল্লাহর সাথে অংশীদার স্থির করে নিয়েছ সেগুলোর সাথে আমার কোন সম্পর্ক নেই স্পষ্টত যারা আল্লাহর সাথে সিঁড়ি করে অংশীদার স্থাপন করে আল্লাহর ক্ষমতায় অন্যদেরকে যুক্ত করে তাদের থেকে আমি নিজেকে মুক্ত ঘোষণা করছি আমি তারই দিকে প্রত্যাবর্তন করলাম একনিষ্ঠভাবে তার দিকে আমার চেহারাকে মোতাবজ করছি মুখকে ফিরিয়ে নিচ্ছি যিনি আসমান মন্ডলী এবং জমিনকে সৃষ্টি করেছেন পৃথিবীকে সৃষ্টি করেছেন আমি মুশ্রিকদের অন্তর্ভুক্ত নইমানের সমস্ত বাসিন্দাদের সামনে কিছু মুফাসের তারা এই আয়াতগুলোর ব্যাখ্যায় অনেকে বলেন ইব্রাহিম আলাহ সাল্লাম সেই সময় হকের সন্ধানে ছিলেন তিনি হক জানতেন না এবং সেখানে তিনি হারওয়ানের অন্যান্য বাসিন্দাদের মতো তিনিও হকের সন্ধান করছিলেন এবং সর্বশেষে আল্লাহকে পাওয়ার মাধ্যমে আল্লাহর ইবাদত করার মাধ্যমে তার এই হকের অনুসন্ধান শেষ হয়ে আসে তারা বলে যে এর আগে তিনি শুক্র চাঁদ এবং সূর্যের উপাসনা করেছেন অবশ্যই ব্রহমাসলাম যখন সত্য জানতে পারলেন তখন তিনি একনিষ্ঠভাবে আল্লাহ রিবাদ করতে শুরু করলেন কিন্তু বিখ্যাত মুফাসির ইবন রহম উল্লাহ তিনি দৃঢ়ভাবে এই কথার সাথে ভিন্ন মত পোষণ করেছেন তিনি বলেছেন এটা কখনোই সম্ভব নয় এটা কিছুতেই সত্য হতে পারে না আমরা কখনোই এটা আশা করতে পারি না যে আলোচমাত একজন শক্তিমান নবী একজন রাসুল তিনি পথপ্রষ্ট হবেন এমন কি তিনি গ্রহ সূর্য ও চন্দ্রের উপাসনা করবেন এটা কখনই সম্ভব নয় কেন আলোস মোহাম্মতাল্লাহ প্রত্যেক মানুষকে ইসলামী স্বভাব এবং ধর্ম দিয়ে দুনিয়াতে প্রেরণ করেন ইসলামী ফিতরাতকে দিয়ে মানুষকে আলোস মহম্মতাল দুনিয়াতে পাঠিয়ে থাকেন কাজেই সেখানে এটা কিভাবে সম্ভব হতে পারে যে আল্লাহর একজন রাসুল তিনি পথপ্রুষ্ট হবেন এমন কি তিনি চাঁদ গ্রহ নক্ষত্রের পূজা শুরু করে দেবেন সত্য কি তিনি সেটা জানবেন না অব্রাহিম আল্লাহ সাল্লাম আলোচ্য গল্পে হারানে অবস্থানকালে সত্যের সন্ধানে ছিলেন এই দাবিটি সঠিক নয় এটা ভুল সেটা ছিল ইব্রাহিম আলাহামের দাওয়াকে উপস্থাপনার একটি বিশেষ পদ্ধতি একটি বিশেষ ভঙ্গিমা এমনভাবে তিনি তাদের সামনে এই বিষয়গুলিকে উপস্থাপনা করছিলেন যেন সেই এলাকার লোকেরা নিজেরাই বুঝতে পারে তারা যে শিরকে লিপ্ত রয়েছে নক্ষত্রের পূজা এটা আসলে সঠিক নয় এরা কখনোই সত্যিকারের রব হতে পারে না ইব্রাহিম আলাহ সাল্লাম তার নিজের জাতিকেও এর আগে এভাবে দাওয়াত দিয়েছিলেন এবং হারওয়ানের বাসিন্দাদেরকেও ঠিক একইভাবে দাওয়াত দিয়েছিলেন যেন নিজেদের ফুল তারা নিজেরাই বুঝতে পারে ইব্রাহিম আলাহ সাল্লাম হাররানের বাসিন্দাদেরকে দাওয়াত দিচ্ছিলেন নিজের জাতি থেকে যখন তিনি বহিষ্কৃত হলেন অত্যাচারের কারণে সেই ঘটনার পরবর্তীতে যখন নিজের জাতিকে ইব্রাহিম আল্লাম তাহিদের দিকে আহ্বান করলেন সেখানে ইব্রাহিম হাররানে এসে নক্ষত্রের পূজা শুরু করবেন এটা কিছুতেই সম্ভব হতে পারে না নিজের জাতিকে মূর্তি পূজার ছেড়ে তিনি দাওয়াত দিয়েছেন তাওহিদের দিকে একইভাবে হাররানের বাসিন্দাদেরকেও তিনি দাওয়াত দিয়েছেন তাওহিদের দিকে আল্লাহর দিকে কাজী ইব্রাহিম সাল্লাম সত্য জানতেন হারওয়ানে এসে তিনি সত্যের সন্ধান করেননি এবং এছাড়াও আরও বলেছেন কুরআনের আয়াতটি যেটা এখন আপনাদের সামনে আমি শোনাচ্ছি সেটা হারওয়ানের বাসিন্দাদের ঘটনার আগেই আল্লাহ মহম্মতআল্লাহ বর্ণনা করেছেন এবং এই আয়াত থেকে স্পষ্ট হয়ে যায় যে ইব্রাহিম আসলামকে হারওয়ানের সেই ঘটনার আগেই আল্লাহ সুহাম্মাল্লাহ হকের পথ দেখিয়েছিলেন এবং আল্লাহ সুহাম্মাল্লাহ সেই আয়াতে বলছেন আর এভাবেই আমি ইব্রাহিমকে আসমান এবং জমিনের অত্যাশ্চর্য বস্তুসমূহ দেখাতে লাগলাম যাতে সে দৃঢ় বিশ্বাসী হয়ে যায় এই আয়াতটি এসেছে ইব্রাহিম আসসালাম যখন চাঁদ সূর্য এবং নক্ষত্রকে বলছিলেন যে এরা হচ্ছে আমার রব সেই ঘটনার পূর্বে আলোচনা দল এই আয়াতটিকে নাজিল করেছেন এবং এই আয়তের মাধ্যমে আল্লাহ সুবাদ আমাদেরকে জানিয়ে যে তিনি ইব্রাহিম আলহামকে আসমান এবং জমিনের এমন বিষয়গুলো দেখিয়েছেন যাতে করে তিনি দৃঢ় বিশ্বাসের অধিকারী হয়ে যান অর্থাৎ আলাহ সুবাহতাল সাহিদান ইব্রাহিম আলাহ ইসলামকে আসমান এবং জমিনের এমন কিছু জ্ঞান দান করেছেন এমন কিছু বিষয়কে উন্মোচিত করে দেখিয়েছেন যেগুলো সাধারণ মানুষের কাছে করা হয়নি এবং এই বিশেষ ইলম এর মাধ্যমে ইব্রাহিম আলহ্লাম মু কিন বা যার ইয়াকিন রয়েছে সেই পর্যায়ে উন্নীত হয়েছিলেন কাজেই এত কিছুর পর আমরা কখনই বলতে পারি না যে ইব্রাহিম আলু সাল্লাম চাঁদ সূর্য বা নক্ষত্রের পূজা করেছেন বা তিনি সেই সময়ে হকের সন্ধান করছিলেন এগুলো আসলে সঠিক তথ্য নয় নবীরা কিভাবে তার জাতিদের সামনে তাওহিতকে উপস্থাপন করেছেন এবং তার নিজ নিজ জাতিরা তাদের নবীদের সাথে কি ধরনের আচরণ করেছে সেই ঘটনাগুলো আল্লাহ এমনকি তাদের বক্তব্যগুলোকে আলো সোমতাল কোরআনে সংরক্ষণ করেছেন তবে ইব্রাহিম আল্লামের ক্ষেত্রে আল্লাহ এমন একটি শব্দ ব্যবহার করেছেন যেটা একমাত্র ইব্রাহিম আলু সাল্লামের জন্যই আলোসমাত নির্দিষ্ট করেছেন অন্য কোন নবীর ক্ষেত্রে আল্লাহ ব্যবহার করেন এই শব্দটি হচ্ছে ওয়াহাদাহাদ জাহু এই শব্দের অর্থ হচ্ছে বিতর্ক করা যুক্তির সাহায্যে বাদানুবাদ করা ইব্রাহিম আলাহ সাল্লাম অবিরাম কন্টিনিউ মানুষের সাথে ইসলাম নিয়ে বাদানুবাদ করেছেন বিতর্ক করেছেন যুক্তি প্রমাণ উপস্থাপন করেছেন তিনি তার নিজের পিতার সাথে ইব্রাহিম আল নিজের পিতার সাথে বিতর্ক করেছেন তার নিজের জাতির সাথে বিতর্ক করেছেন এবং অত্যাচারী বাদশাহ নঙ্গরুদের সাথে বিতর্ক করেছেন এমনকি তিনি হারানের বাসিন্দাদের সামনেও যুক্তি প্রমাণের সাহায্যে বাদানুবাদ করেছেন আল্লাহ এই বিষয়টি সম্পর্কে কুরআনে বলছেন وَلَا أَخَافُ مَا تُشْرِفُونَ بِهِ إِلَّا إِلَّا أَنْ يَشَاءَ رَبِّي شَيْئًا وَسِعْ رَبِّي كُلَّ شَيْءٍ عِلْمًا أَفَلَا تَتَذَكَّرُونَ وَكَيْفَ أَخَافُ مَا أَشْرَكْتُمْ وَلَا تَخَافُونَ أَنَّكُمْ أَشْرَكْتُمْ انكم اشركتم بالله ما لم ينزل به عليكم سلطان فاي الفريقين يحق بالامن ان كنتم تعلمون তারজাতি তার সাথে বানোবাদ কল্লো বিতর্ক করল তিনি বললেন তোমরা আল্লাহর ব্যাপারে আমার সাথে বিতর্ক করছো অথচ তিনি আমাকে সৎ পথ দেখিয়েছেন তোমরা যাদেরকে তার সাথে অংশীদার স্থাপন করো যুক্ত করো আমি তাদেরকে ভয় করি না অবশ্য আল্লাহ যদি কিছু ইচ্ছা করেন তবে সেই কথা ভিন্ন প্রত্যেকটি বস্তু সম্পর্কে আমার রবের জ্ঞান আমার পালন কর্তা রব প্রত্যেকটি বস্তুকে স্বীয় জ্ঞান দ্বারা বেষ্টন করে আছেন তোমরা কি চিন্তা করে দেখবে না আর কেমন করে আমি ভয় করতে পারবো তাদেরকে যাদের তোমরা শরিক করছ অথচ তোমরা ভয় করছো না যখন তোমরা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করছো যার জন্য তোমাদের কাছে কোন সনদ নেই যার জন্য তিনি তোমাদের কাছে কোন সনদ পাঠাননি সুতরাং এই দুই দলের মধ্যে কারা নিরাপত্তা সম্পর্কে বেশি হকদার ইব্রাহিম আলাম যখন তার নিজের জাতির বিরুদ্ধে একা লড়াই করছেন যুক্তির মাধ্যমে প্রমাণের মাধ্যমে উপস্থাপনা করছেন হককে তখন তার মানসিকতা কেমন ছিল তিনি কি এই কাজের জন্য ভীত ছিলেন বা নিজের মনে সংকীর্ণতা অনুভব করেছিলেন। নাকি তিনি দ্বিধাগ্রস্ত ছিলেন ইব্রাহিম আল্লাহ তোমাদের আলেহাদেরকে তোমাদের উপাস্যদেরকে আমি কেন ভয় পাব যখন আমার সাথে রয়েছেন আল্লাহ বরং তোমাদের উচিত আল্লাহকে ভয় করা এই কথাটিকে আমাদের কাছে খুব পারে তোমাদের উচিত আল্লাহকে ভয় করা আমি কেন তোমাদের আলেহাদেরকে ভয় পাব কিন্তু এর আগে আমাদেরকে বুঝতে হবে ইব্রাহিম আলাহ সাল্লাম কোন পরিস্থিতিতে ছিলেন ইব্রাহিম আলাহাম ছিলেন একা এবং তার বিরুদ্ধে লড়াই করছে তার সম্পূর্ণ জাতি তিনি একা সবার মোকাবেলা করছেন তিনি তাদেরকে বলছেন আমি তোমাদেরকে ভয় পাই না তোমাদের হুমকিরও আমি পর্বাহ করি না এমনকি তোমাদের আলেহাদেরকে তোমাদের রব তোমাদের উপাস্যদেরকে আমি ভয় পাই না কারণ আমার সাথে রয়েছেন আল্লাহ নিজেকে কল্পনা করুন আপনি সম্পূর্ণ একটি জাতির বিরুদ্ধে দাঁড়িয়ে এই কথাগুলো বলছেন এটা কখনোই সহজ কোন বিষয় নয় পুরো সমাজের বিরুদ্ধে দাঁড়িয়ে তাদেরকে কথা বলা যে আমি কোন কিছুকে ভয় পাই না তোমাদের হুমকিকে কিংবা তোমাদের আলেহাদেরকে এটা কখনোই সহজ বিষয় নয় তিনি ইব্রাহিম আল্লাহাম আমরা দেখতে পাই সোহান আল্লাহ শুধুমাত্র তাদেরকে এই কথাই বলেননি যে আমি তোমাদেরকে ভয় করি না বরং তিনি এটাও বলেছেন আমি নিজেকে নিরাপদ মনে করছি আমি নিজেকে নিরাপদ মনে করছি। তোমাদের উচিত নিরাপত্তাহীনতায় ভোগা কারণ আল্লাহ রয়েছেন আমার সাথে তোমাদের কোনো সাহায্যকারী নেই ইব্রাহিম আলাহ সাল্লামের এই বক্তব্যের সমর্থনে আল্লাহ সোহামতাল কোরআনে বলছেন যারা ইমান আনে এবং নিজেদের ইমানকে শিরকের সাথে মিশ্রিত করে না তাদের জন্যই তো নিরাপত্তা এবং তারাই তো শপথগামী আল্লা তার ইমানদার বান্দাদের অন্তরে শান্তি এবং নিরাপত্তা দান করবেন আল্লাহ সুহামতাওয়াল্লাহ বদরের যুদ্ধে সেই কঠিন মুহূর্তে এবং অন্যান্য কঠিন মুহূর্তগুলোতে সবসময় ইমানদারদের অন্তরে প্রশান্তি দান করেছেন বলেছেন তিনি এই ক্ষমতা দিয়েছিলেন সালামকে যে তিনি তার সম্পূর্ণ জাতির বিরুদ্ধে করবেন যুক্তি প্রমাণ উপস্থাপন করবেন আল্লাহ সুহামতাল্লাহ ইব্রাহিম আলাহিসামকে দৃঢ়তা দান করেছেন এটা ছিল আমার যুক্তি প্রমাণ যা আমি ইব্রাহিমকে দিয়েছিলাম তার কৌমের বিপক্ষে আমি যা কি ইচ্ছা মর্যাদায় উন্নীত করি নিশ্চয়ই তোমাদের প্রতিপালক হিকমত ওয়ালা সর্বজ্ঞানী